আবু জামারা রজিলাহত আল্লাহুতে বর্ণিত যে আমি মহিলাদের মুতাব্বিয়া সম্পর্কে ইবনু আব্বাস রজাল্লাহতালাহুকে প্রশ্ন করতে শুনেছি তখন তিনি তার অনুমতি দেন তার আজাদকৃত গোলাম তাকে বললেন যে এরূপ হুকুম নিতান্ত প্রয়োজন ও মহিলাদের স্বল্পতা ইত্যাদির কারণেই ছিল ইবনু আব্বাস সজুল্লাহ তালাহু বললেন হাঁ